মানবতার সমাধান বাংলার দূরের কাছে সম্মানিত শুধু দর্শক বৃন্দ আপনাদেরকে সমষ্টিক আলোচনার এ গুরুত্বপূর্ণ পর্বের আন্তরিক স্বাগত মোবারকবাদ জানাচ্ছি আপনারা সুবিদিত আছেন যে পৃষ্টি বাংলার অন্যতম আয়োজন বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে বিজ্ঞ আলেমদের সমন্বয়ে একটি সমষ্টিক আলোচনা যার মাধ্যমে আমরা আমাদের শিক্ষণীয় বিষয়গুলি জেনে নিতে পারবো এবং দুনিয়ায় সেগুলি বাস্তবায়ন করে দুনিয়াকে সুন্দর করতে পারবো আখাতি করতে পারবো কুসুম আমরা পাব না সফলতা সেই প্রত্যাশায় সেই আকাঙ্ক্ষায় আমরা যথারীতি আজকে স্টুডিওতে বসেছি যে বিষয়টি নিয়ে আলোচনা করার জন্য সেটি হলো আর কার ইসলাম পালনে ইহলিক করলাম এই গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে আমরা আলোচনার জন্য স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি যে সমস্ত অতিথিবৃন্দদের চলুন তাদের সাথে আমরা প্রথম পরিচিত হয়নি আমার ডানে উপবিষ্ট আছেন বিশিষ্ট শিক্ষাবিদ আলবেদিন আবদুল্লাহ জাহাঙ্গীর আর আমার সর্ববামে উপবিষ্ট আছেন তরুণ প্রতিভা আলেমার অতিথি কোটি উপবি রয়েছি আপনাদের স্নেহবাজন হোসেন বিষয়টি যেটা আমরা বলেছিলাম আর কল ইসলাম ইসলামের রকুন সমূহ ইসলামের স্তম্ভসমূহ ইসলামের মূল পিলার এইগুলি আল্লাহরবুল আলমিন প্রদত্ত আর এগুলির কী ইহলোক কল্যাণ রয়েছে জাগতিক কল্যাণ এগুলি বাস্তবায়ন করলে একজন ব্যক্তি ইহজগতে কি কি কল্যাণ লাভ করতে পারেন কি কি সফলতা তার জীবনে বয়ে আসে এবং কীভাবে তিনি সুপ্রতিষ্ঠিত হতে পারেন এর বিভিন্ন দিক এবং শাখা প্রশাখা নিয়ে আমরা আলোচনা করব শুরুতেই যে বিষয়টি আপনাদের গ্যাথার্থে আলোচনা করা আমরা প্রয়োজন মনে করছি অনেকেই হয়তোবা ভাববেন যে এগুলি ইসলামের ব্যাপার আর ইসলাম মানে হল একটা ধর্ম একটা মানে একটা দিন সুতরাং এর সাথে আমাদের কী সম্পর্ক রয়েছে তাই আগেই আমাদেরকে বুঝতে হবে ধর্মীয় অনুশাসন একটি প্রেক্ষিতে আলোচনা ধর্মীয় অনুশাসন মেনে চলার গুরুত্ব কী হয়তোবা আমরা অনেকেই ভাবতে পারি যে এটি হয়তো আমাদেরকে পশ্চাপত করে দেওয়ার চিন্তা কিন্তু ধর্ম যে আমাদের ব্যক্তি ও বেষ্টির সামগ্রিক জীবনে কল্যাণ বয়ে আনে আমাদেরকে সুশৃঙ্খল করে আমাদের একটা অবিষ্ট লক্ষ্যে পরিচালিত করে আমাদেরকে সুসংহত করে এ বিষয়টি হয়তো বা আমরা অনেকেই জানি না তাই আমরা এই বিষয়টি আলোকপাত করতে চাই যে ধর্মীয় অনুশাসন একটি প্রেক্ষিত আলোচনা আমি এ বিষয়ে আলোচনার জন্য প্রথমেই আহ্বান জানাবো বিশিষ্ট আলোচক জানাম ডক্টর আবদুল্লাহ জাহান ধন্যবাদ আমরা যারা ধর্মিক তারাও মনে করি ধর্ম একটা সবটা আসলে কি তাও বুঝতে না সব অর্জন করলে কি লাভ হয় এটাও করি না কখনো মনে করি যে ধর্ম একটা আনুষ্ঠানিক কথা এটা করি মরার পরে কাজে লাগবে এটা অনেক সময় চিন্তা করি এর বিপরীতে অগণিত মানুষ মুসলমানের সন্তান অথবা অন্য ধর্মের মানুষ অনেকেই মনে করেন যে ধর্ম আসলে মানুষদের বানানো একটা ব্যবস্থা যে ব্যবস্থার মাধ্যমে মানুষেরা মানুষদের নিয়ন্ত্রণ করে তাদের থেকে কিছু সুবিধা দি নেয় এটা মানুষের কোনো দরকার নেই এরকম একটা চিন্তাও অনেকে করতে পারেন তো আসলে আমরা যখন দেখি যে ধর্ম পালনকারী মানুষ আর ধর্মবিহীন মানুষের পার্থক্য মানুষ আর পশুর পার্থক্য কারণ আল্লাহ মানুষকে অন্যান্য প্রাণী থেকে দুটো বৈশিষ্ট্য দিয়েছেন অন্যান্য প্রাণী ভবিষ্যৎ চিন্তা করতে পারে না তাদের বর্তমানটাই সব একটা প্রাণীর সামনে আর একটা প্রাণীকে জবাই করা হলে কিছু সময় ব্যথা পায় এর পর মুহূর্তেই অর্থাৎ তাকে যে একটু পরে নিয়ে জবাই করা হবে এটা সে খাওয়াটা শুরু করে দেয় খাবার নিয়ে মারামারি করে কিন্তু মানুষ তা পারে না দুজন মানুষকে বন্দি রেখে একজনকে নিয়ে জবাই করলে আরেকজনকে বিরিয়ানি দিয়ে রেখে পারবে না কারণ সে ভবিষ্যতে চিন্তা করে যে কিছু পরে আমাকেও মেরে ফেলা হবে আরেকটা বিষয় হল প্রতিটি প্রাণী তার নিজের দেওয়ার শরীয়ত যেটা আল্লাহ তার মেধার বিরিয়ানি দিয়ে রেখেছেন এর বাইরে কিন্তু যায় না কোনো প্রাণী প্রতিটি প্রাণী আল্লাহর বিধান মেনে চলে মানুষকে আল্লাহ ভবিষ্যৎ চিন্তার সুযোগ দিয়েছেন ভবিষ্যৎ চেতনা দিয়েছেন পাশাপাশি আল্লাহর শরীয়ত মানা বা না মানার সুযোগ দিয়েছেন মানে তার বিবেক দিয়েছেন আল্লাহর শরিয়াতের বাইরে যাওয়ার সুযোগও তার দিয়েছেন এখন যদি কোনো মানুষ আল্লাহর শরিয়াত না মানে তাহলে পশুরও খারাপ হয়ে যায় অর্থাৎ তার সামনে তার একটা ভালো মানুষ তৈরি করার কিছুই থাকে না কিছুই থাকে এজন্য প্রথম কথা হলো আল্লাহর প্রতি ভালোবাসা এটা মানুষের ফিতরাতি অর্থাৎ জন্মগত প্রতিটি মানুষ অনুভব করে এই সৃষ্টি জগতের বাইরে একজন আসেন তাকে ডাকলে ভালো লাগে এই দেখবেন প্রতিটি ধর্মে এমনকি জঙ্গলে যে কোথাও না মানুষ কিছু স্মরণ করতে চাই এটা তার শান্তি এটা ফিতরাতে যে আল্লাহ তাল্লা আল্লাহর এবাদত আমরা করব। আল্লাহকে যে নামেই বলুক আর যেভাবেই চিনুক এটা মানুষের ফিতরাতের এটা যখন শূন্য হয়ে যায় মানুষ এটাকে যেমন অনেক সময় মানুষ মনে করে আমি বিয়ে করবো না আমি সন্তান পালন করবো না এটা প্রকৃতির বিরুদ্ধ ব্যাপার আমার প্রকৃতি এবাদতে শান্তি পায়। আর আল্লাহর এবাদতের মাধ্যমে আমি লাভবান হই দ্বিতীয় হলো মানব সমাজে মানুষের সুন্দর মানুষে বেঁচে থাকার জন্য আল্লাহর তাকুয়া কোন বিকল্পাদছিলেন এই আলোকে যদি আপনি আলোকপাত করতেন এটা ফেতরতের দাবি মানুষ ধর্ম মানতে বাধ্য ধন্যবাদ মানুষ মাত্রই তার জন্য ধর্মটা অপরিহার্য যদিও বা মানুষ বলে থাকে যে ধর্মের প্রয়োজন নাই সেও একটা ধর্ম অনুসরণ করে খুব কম সংখ্যক মানুষ ধর্মের বাইরে দাবি করে কিন্তু সেও একটা ধর্ম মানে নিঃসন্দেহে একজন নাস্তিক যখন মারা যায় সে ধর্ম মানে না কিন্তু মারা যাওয়ার পরে ও যে একটা মানে নিয়ম ফলো করে তাকে দাফন করতে হবে না হলে পোড়াতে হবে না হলে যখন রাখতে হবে কি করবি তাকে ধর্ম হ্যাঁ ওই জন্য যিনি বলছেন যে আমি ধর্ম মানি না সৃষ্টি করেছেন কিন্তু বলতে ইসলাম হাদিস পঞ্চাশ নম্বর সন্তানের প্রত্যেক ব্যক্তি জন্মগ্রহণ করে ইসলামের উপরে তবে তার পিতামাতা তার মানে পরিবেশ তাকে ইহুদি বানায় খ্রিস্টান পারিপার্শ্বিক যে ধর্ম এই হাদিসের মধ্যে ইঙ্গিত রয়েছে যে জন্মের পরে যেকোনো ধর্ম হোক না সে গ্রহণ করবে প্রচলিতর মধ্যে আর এর মধ্যে ধর্মের মধ্যে ইসলামী যে আল্লাহ রব্বুল আলমেন প্রদত্ত এবং মনোনীত ধর্ম সেটা আগে এক নম্বর বিশ্বাস করতে হবে একটি কথা আধুনিকতার নামে আগেও মানুষ কোন মানুষ ধর্ম তৈরি করেছে তার বিশ্বাস ধর্ম মানুষকে তৈরি করেনি অথচ আল্লাহর বাণী এবং রসুল্লাহ বাণী প্রমাণ করে তারা ধর্মহীন বলে দাবি করছে তারাও আসলে আল্লাহর আলম সৃষ্টিটা এমনভাবে তৈরি করেছেন যে আল্লাহর বিধান যে কিছু প্রাকৃতিগত ভাবে তিনি এমনভাবে ঢেলে সাজিয়েছেন ওর বাইরে যাওয়ার শক্তি কোন সৃষ্টির নাই জন্য আল্লাহ মানে তার জন্য ইচ্ছায় অনিচ্ছায় তার কাছে বশ্যতা স্বীকার করেছে তার নিয়ম মেনে চলতে বাধ্য সে কিন্তু যেখানে আল্লাহর আন মানুষকে ইচ্ছার স্বাধীনতা দিয়েছেন জিনকে ইচ্ছার স্বাধীনতা দিয়েছেন এই ইচ্ছার স্বাধীনতা এখানে একটু যোগ করতে চাই আল্লাহাকাল মানুষের কল্যাণের জন্য ধর্ম দিয়েছে আল্লাহ শরিয়ত বা বিধান দিয়েছে। এই ধর্ম বা আল্লাহ তাল্লাহার দেওয়া বিধান আল্লাহর মনোনীত দিন এটা অনুসরণের ভিতরেই মানুষের কল্যাণ নিহিত রয়েছে এই কল্যাণ এর বাইরে যদি কেউ যায় কেউ যদি মনে করে যে ধর্মীয় কোনো অনুশাসনের প্রয়োজন নাই ধর্মীয় কোনো বাজ বা নিয়ন্ত্রণের কোনো প্রয়োজন নাই মানুষ স্বাধীন তার ইচ্ছা স্বাধীনতা প্রয়োগ করবে যা ইচ্ছা সে করবে এই চিন্তা যদি কেউ লালন করেন ওই ব্যক্তির দৃষ্টান্ত আল্লাহাক হাতাল্লা সুর ভিতরে দিয়েছে যেটা ইতিপূর্বে আমাদের আলোচনা এসেছে বারবার আল্লাহাকালাই স্পষ্ট ভাবে বলেছেন বরাবাল আল্লাহ দৃষ্টান্ত দিচ্ছেন দুজন ব্যক্তির দৃষ্টান্ত দিচ্ছেন একজন ব্যক্তি তার অনেকগুলো মালিক তার অধীনে আর একজন ব্যক্তি সালাম আল্লে মাত্র একজন ব্যক্তির মালিকানাধীন এই দুজনে পার্থক্য কি দুজনের পার্থক্য হলো যে অনেক মালিকের অধীনে তাকে নিয়ে প্রত্যেক মালিকের ঝগড়া করবে করবে এখন যিনি ধর্মীয় অনুশাসন মানতে চাচ্ছেন না কোন চেতনার তারিত হন শেখ আহমদুল্লাহ চমৎকার আলোচনা হচ্ছিল বিষয় নিয়ে আমরা আবার ফিরে আসবো যেটা হচ্ছে আমাদেরকে ছোট্ট একটা বিরতি সুদীয় দর্শক আমরা যাচ্ছি সামান্য সময়ের জন্য একটা বিরতি বিরতির পর ফিরে আসবো আমিদ্দানা দেখছেন ठीक जकानी मानुषर अर्थनिक्रेणी जकत যার মাধ্যমে মানবতার কল্যাণ নিশ্চিত করা যেতে পারে ও বারাকাত দর্শক বিন্দু বিরতির পর পুনরায় আপনাদের স্বাগতম জ্ঞানের এই ভুবনে আমরা আগেই বলেছি যে এটি হচ্ছে এমন একটি হবে যেটা আমরা বলতেছিলাম যে ধর্মীয় অনুশাসন এটা মানলে মানুষ তার নিজেরই কল্যাণ নিজের সাধনা করে যেটা শেখ আহমদ বলতেছিলেন জি ধন্যবাদ শেখ আসলে যখন কেউ বলে যে আমি ধর্মীয় বাঁধ বা বন্ধনের বাইরে তিনি আসলে অনেকগুলো বন্ধনের ভিতরে পড়ে যান তিনি বাহ্যিক মনে করেন এক নিজের প্রবৃত্তির অধীনতা অবলম্বন করলেন প্রবৃত্তির গোলাম দুই তিনি শয়তানের গোলাম হলেন তিন শয়তান যাদেরকে আল্লাহ তালা সুরায় নাসের ভিতরে যাদের সম্পর্কে আলোচনা করেছে মানুষরূপি শয়তান বা বন্য প্রাণীরা স্বাধীন কিন্তু তারা প্রত্যেকের নিজ নিজ সরিয়াত মানে যে কারণে জঙ্গলে পুলিশ লাগে না বিচার লাগে না কারণ তারা আল্লাহর সরিয়া লঙ্ঘন করে না শুধু মানে মানেই না অপচয় করে না কিন্তু সমস্যা হলো মানুষকে নিয়ে এখন আমরা সবাই একমত যে মানুষ কখনো স্বাধীন হতে পারে না কারণ পরিপূর্ণ স্বাধীনতা স্বেচ্ছাচারিতা মানেই ওই সমাজটা ধ্বংস হয়ে যাবে এখন আমরা বলছি যারা ধর্মের কথা বলতে লজ্জা পান তারা বলছে নৈতিক শিক্ষা লাগবে আমার সুযোগ থাকা সত্ত্বেও কেন ঘুষ নেবো না আমার সুযোগ আছে কয়েক কোটি টাকা লুট করার কেন করব না মিথ্যা না কেন বলবো না আমার এখানে নগদ স্বার্থ কেন পরিত্যাগ করবো এটার উদাহরণ হলো আমাদের সমাজে নীতি শিক্ষা দেন যারা অর্থাৎ ধর্মমুক্ত নীতি শিক্ষা দেন নৈতিকতা তারা সবচেয়ে বড় দুর্নীতির শিকার হন এটা অনেক নমুনা আমাদের কাছে আছে এই জন্য একমাত্র আল্লাহর ভয় আল্লাহর প্রতি বিশ্বাস মানুষের সৎ করতে পারে মানুষের ভিতরে পশু প্রবৃত্তি রয়েছে পশু যেমন লোভ এবং ভয় এই দুটোর মাধ্যমে নিয়ন্ত্রিত হয় মানুষের পশু প্রবৃত্তি উতায় ভয় সেই ভয় এবং লোভ দুই পর্যায়ে একটা হল সমাজ আইনের ভয় এবং লোভ আইন ধরবে এই আমি অন্যায় করি না সমাজ খারাপ বলবে এজন্য অন্যায় করি না কিন্তু এই সমাজ এবং আইনকে দেওয়া যায় এবং ফাঁকি দেওয়ার মানুষ করে সমাজের জন্য গঠনমূলক মানুষ তৈরি করতে পারে একমাত্র বিশ্বাস এবং ধর্ম পালন আমরা দেখেছি আমাদের জীবনে পথে ঘাটে লঞ্চে ফেরিতে বাথরুম নষ্ট করার মানুষের অভাব নেই আল্লাহ তালা আমাকে খুশি এটা কিন্তু আর কেউ দেবে বলে সে মনে করে না এই জন্য আচ্ছা দর্শক যেহেতু সুবিধার্থে আমরা বলতে পারি যে ধর্মটা কি ধর্ম এটা কি জগদ্দল পাথর না কি ধর্ম বলতে কি বলতে কি বুঝায় এই জিনিসটা থাকলে পশুত্বের পর্যায়ে চলে যায় এই জন্য সক্রেটিস এর একটা ছিল কি নো নিজেকে জানো কেন তিনি করলেন তারপরে তার ছাত্র এরিস্টাল কি বললেন এ সাউন্ড মাইন্ড ইন এ সাউন্ড বডি এদিকে আমি একটা সুস্থ দেহে সুস্থ একটা মন চাই আক্ষেপ করলেন তিনি বললেন ম্যান বর্তমান আধুনিক যুগের মানুষ একটা সুস্থ আত্মার জন্য ব্যাকুল আমি কথাটা বললাম এই জন্য যে আসলে প্রকৃত শান্তি কোথায় পাওয়া যাবে সবাই বড় বড় দার্শনিক অনুসরণ করছে কিন্তু প্রকৃত শান্তি তারা দিতে পারছে না এটা এটাকে বলা হয় যে যাকে বলে তাকুয়া এই শান্তিটা প্রকৃত শান্তি দিলেন আল্লাহ রব্বুল প্রদত্ত ধর্ম ইসলামের মাধ্যমে মরে গেলে কিছু খানাপিনা করা এই আনুষ্ঠানিকতায় কোন কল্যাণ খুঁজে পাই বলে আমরা মনে ধর্ম বুঝি একটা কোনো কল্যাণ করবে আসলে ধর্ম মানে হল মহান আল্লাহর আল্লাহ বিশ্বাস এবং মানুষ মানুষের কল্যাণে আত্মা সুস্থ হবে শান্তি পাবে আর এমন কিছু কাজ বর্জন করবে যে কাজগুলো করলে মত পান আল্লাহ আরাম করেছেন আমরা এটি বিষয়টাকে সহজ করে বলতে পারি যে একটি নীতি নিয়মের নামই ধর্ম নীতি নিয়ম যদি না মানি তাহলে কিন্তু সর্বত্র বিশৃঙ্খলা দেখা দেবে এই যে আমরা গাড়ি চালাচ্ছি ড্রাইভিং করতেছি এতে দেখা যাচ্ছে যে কোন রোডে আমাদেরকে যেতে হচ্ছে যখনি মানছি না তখনই কিন্তু দুধ থেকে এসে মুখোমুখি সংঘর্ষে সব তস্তস হয়ে যাচ্ছে জগৎটা যে আল্লাহ রবীন্দিন বানিয়েছেন ফাহাতুরসামা আওয়িবাল যে আল্লাহ রবুল্লা আলমিন এই জগৎকে বানিয়েছেন আমাদের সকলকে বানিয়েছেন তিনি কিন্তু এই জগতে আমরা কিভাবে চলবো এই চলার যে রীতি নীতি নিয়ম আদর্শ দিয়েছেন এটাই হচ্ছে ধর্ম ধর্ম আল্লাহ আসমানী সকল ধর্মই দিয়েছেন মানুষের কল্যাণে এবং এখানে কোন পুরোহিতের জন্য নয় পাদরির জন্য নয় এখানে কোন থিওক্রাসি অটোক্রাসির সুযোগ নেই কিন্তু মানুষ ধর্মকে অংশে বিকৃত করেছে এক সময় ধর্মের নামে বিষয়গুলো অনেক সময় ধর্মের বিরুদ্ধে বলা হয় এটা প্রথম কথা হলো এটা ইসলামে কখনো ঘটেনি ইসলামের ইতিহাসে রসুল্লাহলামের যুগ থেকে সকল অন্ধকার যুগে আলোকিত যুগে কখনো কোনো বৈজ্ঞানিককে হত্যা করা হয়নি কখনো কোনো বিজ্ঞান গবেষণার কারণে তাকে অবমূল্যায়ন করা হয়নি সাহিত্য রচনায় আল্লাহ সম্পর্ক সরাসরি যে সম্পর্কের মাধ্যমে মানুষ নিজে শান্তি পায় নিজের আত্মায় শক্তি পাই দুনিয়ার প্রলোভন দুনিয়ার হতাশা দুনিয়ার লোভ এগুলো থেকে বেঁচে থেকে সুস্থ মানুষ হবে সুস্থ পরিবার গঠন করবে এই জন্যই আল্লাহ বিধান দিয়েছেন এখানে কোন অন্য পুরোহিতের কোন সুবিধা নেই কোন সরকারের কোন সুবিধা নেই এখানে শুধু মানুষ এবং মানুষ যেটা বলতে আল্লাহ মদ হার করেছেন মদ খেলে আল্লাহ আমাদের কি ক্ষতি মদ খেলে যে পান করেন মদ তার ক্ষতি তিনি মনুষ্যত্বের সীমা ছাড়িয়ে যাচ্ছেন এটা আমরা সময় যান মাদক গ্রহণ করলে কি হবে আল্লাহ ব্যবিচার হারাম করেছেন ব্যবচার করলে আল্লাহর কোনো ক্ষতি নেই বান্দার নিজের ক্ষতি নিজের পরিবার ক্ষতি নিজের অন্তরের পবিত্রতার ক্ষতি অর্থাৎ বিধান আল্লাহ যেটা দিয়েছেন এটা মানুষের কল্যাণে ব্যক্তি মানুষ এবং সমাজ মানুষ এবং সকল ধর্মেই রকম ছিল আল্লাহ রাসমানী সকল ধর্মে এবং ধর্মহীন মানুষ সবচেয়ে বড় যেটা বলতে চেয়েছিলাম ধর্ম যদি না পশু থেকে খুন করে পশুরা ইচ্ছা করলে অর্থাৎ খাওয়ার প্রয়োজন হলে একটা মানুষ মেরে আমরা খাবো অথবা সুযোগ থাকলে কেউ দেখছে না আমরা কোটি টাকা লুট করব। অর্থাৎ বিশ্বাস না থাকলে মানুষ পশু হতে বেশি সময় লাগে না আর একমাত্র বিশ্বাসই মানুষকে পশুত্বের হাত থেকে রক্ষা তার তো বলেছেন এবং খুবই যৌক্তিক ভাবে মানুষ যখন ধর্ম না মানে তার পুরা জীবনটা অস্থির হয়ে কেন অস্থির হয়ে যায় কারণ তার তো নির্দিষ্ট একটা ঠিকানা নেই তিনি আজকে একটা করছেন তো কাল মনে হয় আর একটা করছেন আজকে একজন আদর্শ মানছেন তো কালকে আরো জনটা মানছেন আর যিনি আল্লাহ এবং তার রসুল সোল্ল প্রতি ইমান এনেছেন তার তো একটা ঠিকানা এই জন্য আল্লাহ তালা বলেছেন আল্লাহ তালা ইমানদারদের মাওলা আল্লাহ তালা ইমানদারদের অভিভাবক আর কাফেরদের কোন অভিভাবক নেই বরং তাদের অভিভাবক অনেক দিন বা ধর্ম যদি বলি যে একটা নীতি নিয়মের নাম আর এটা আল্লাহর আল দিয়েছেন জগতে যেন আমরা শান্তি ও শৃঙ্খলার সাথে বসবাস করতে পারি আমরা যেন অধিকার হরণ না করি আমরা যেন আমাদের দেহের জন্য ক্ষতিকর সমাজের জন্য ক্ষতিকর এমন কিছু যেন না করি এই জন্য আল্লাহ রবুল্আল কল্যাণকর জিনিসগুলি করতে বলেছেন অকল্যাণকর জিনিসগুলি আমাদের বর্জন করতে বলেছেন আল্লাহ রবুল্লাহ আলীন আমাদের সকলকে তো অভিদান করুন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 two four pound account number 01132301 double Euro account number 01132302 US dollar account number 01132303 Taka one three email korun zero three takapati emailun admin at the rate peacetv.tv peace TV Manabotar shamadhar